भरोसा प्रति रविवार रत साढ़े दस टायबार सकाल नटाय बांगल्टी बांगल्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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি বাংলার সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সকলকে বিশেষ আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি আমাদের বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়েছেন তশরিফে এনেছেন বিশিষ্ট আলমী দিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসলে মোহতারাম আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে আমরা একটু জিজ্ঞাসা করতে চাই ইসলাম এমন একটি জীবন আদর্শ যে ইসলাম অন্যান্য জীবনাদর্শ থেকে বহু বহু দিক দিয়ে বৈশিষ্ট্যপূর্ণ সত্যি বৈশিষ্ট্যপূর্ণ বা হবেই না কেন কারণ ইসলামই তো হলো একমাত্র সঠিক নির্ভেজাল দিন আর বাকি সবগুলি তো হলো বলা যেতে পারে ভেজাল বা যেগুলি তো ইসলামের একটি গুরুত্বপূর্ণ অনেকগুলি অন্যত বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলির মাঝে আপনি কিছু যদি উল্লেখ করতেন আমাদেরকে ধন্যবাদ আপনাকে ইসলামী আকিদার মৌলিক কিছু বৈশিষ্ট্যের বিষয়ে আলোচনার মধ্যে নিয়ে এসেছেন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথম ইসলামী আকিদার প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এটি ইসলামী আকিদা আব্বানি তুল মাসিদার এটি হলো এর উৎস হল মূলত আল্লাহর রব্বুল আলমের পক্ষ থেকে এটি ওহির মাধ্যমে আল্লাহ সুন্নতল অবতীর্ণ করেছেন সুতরাং দুনিয়ার কোনো গবেষকের গবেষণার ফসল নয় অথবা অনেকে দেখা যায় যে বলে যে এটা মোহাম্মদ সাল্লা প্রবর্তন করেছেন তিনি আসলে আবিষ্কার বা প্রবর্তন কিছুই করেন না নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ সুবাহ যা অবতীর্ণ করেছেন সেই অবতীর্ণ বিষয়গুলোকে মানুষের কাছে পৌঁছে দেয়া এবং মূলত পৌঁছে দেওয়ার জন্যই রাসুল সালাম দায়িত্বপ্রাপ্ত হয়েছেন নিজের পক্ষ থেকে কোনো কিছু তিনি পৌঁছাননি নিজের পক্ষ থেকে কোনো বক্তব্য দেননি এবং এটি তার গবেষণা অথবা অনেকে ধারণা করে দেখেন তিনি হেরা গুহায় দেন করেছেন এটাও একটা বিভ্রান্ত শব্দ রাসুল্লাহ বলতো মূলত দ্যান বলতে যেটা বুঝায় আমাদের সমাজের দেন বলতে যেই মিনিং রয়েছে মানে একেবারে ওয়ার্ডলি দ্যানের আক্ষরিক যে মিনিং রয়েছে সেই মিনিং যদি আমরা দেখি তাহলে এটি রসুল কখনো করেছেন এর কোনো প্রমাণ পাওয়া যায় না তো যেটা প্রসঙ্গটা বলতেছিলাম সেটা হলো এক নম্বর পয়েন্ট যে ইসলামী আকিদার মৌলিক অন্যতম প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রাব্বানি ইয়েতুল মাসদার এটি আল্লাহ রাবুল আলমী অবতীর্ণ করেছেন এর উৎস হচ্ছে আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে আর রব্বানি ইয়েতুল মাসদার হওয়ার কারণে ইসলামী আকিদার দ্বিতীয় বৈশিষ্ট্য হল ইসলামী আকিদার মধ্যে কোনো ধরনের বক্রতা এবং বিবাদ নেই বৈপরীত্য নেই কন্ট্রাডিকশান নেই এখন মানে একবার বলবে আল্লাহর এককভাবে ইবাদত করো আরেকবার বলে আল্লাহর সাথে আবার মোহাম্মদ সাল্লাহাম ইবাদত করো এমন কোনো সুযোগ হাতে এসে সুতরাং কেউ যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম এর ইবাদত শুরু করে দেয় যেমন আমাদের সমাজের মধ্যে আপনি পাবেন একদম লোক জিক্রি রাসুল আবিষ্কার করেছে। তারা বললে তাদের বক্তব্য হচ্ছে এই যে রসুল সাল্লাহসাল্লামে জিকির করলে তাহলে আল্লাহর জিকির হয়ে যাবে কোরআনে কিছু আয়াতের মাধ্যমে বিভ্রান্তি তৈরি করেছে সুঘাত তৈরি করেছে আর যেহেতু তো আল্লাহর কথা রয়েছে আল্লাহর জিকির হয়ে গেলেও রসুলই জিকির হয়ে কিন্তু রসুরে জিকির করতে আসলে আদৌ বলেননি কোথাও নেই জিকির নির্দেশ তো আল্লাহ তোমরা আল্লাহ রবিনে বেশি জিকির করতে বলা হয়েছে রসুরে জিকির করতে কোরআনে কোথাও বলা হয়নি তাহলে এখানে যে ইসলামী যে আকিদার রয়েছে এই দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এটি এমন কোনো বিধান নয় যে এর মধ্যে ইখতলাফ থাকতে পারে কন্ট্রাডিকশান থাকতে পারে নিজেরা আবিষ্কার করলে সেখানে কন্ট্রাডিকশান এসে যাবে আল্লাহ সুখান ব্যবহার করেছেন যদি এই কোরআন আল্লাহ রাবুল আলমিন ছাড়া আর অন্য কারও পক্ষ থেকে অবতীর্ণ হতো তাহলে দেখতেন যে এর চ্যাপ্টারে চ্যাপ্টারে বিভিন্ন বক্তব্য রয়েছে বইবৃত্য রয়েছে বৈষম্য আছে আমরা দেখি কোনো লেখক যখন বই লেখেন তখন তার বইয়ের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি অনেক সময় যে বিভিন্ন ধরনের বক্তব্য মানে প্রথম একটা কথা বলেছে আবার শেষ অংশে দেখা যাচ্ছে আরেকটা কথা বলছে। কারণ হচ্ছে মানুষের সংকীর্ণ জ্ঞানের কারণে সীমাবদ্ধতার কারণে সে পুরা জিনিসটাকে এস্তেয়ব করতে পারেনি মানে পুরা জিনিসটাকে আয়ত্তে আনতে পারেনি প্রথমে কী লিখেছে ভুলে গিয়েছে পরে আরেকটা লিখে ফেলেছে কিন্তু আল্লাহ রব্লুল আলমিন যেহেতু তাঁর জ্ঞান অপরিসীম তাঁর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নেই ফলে এ দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলামী আকিদার মৌলিক দ্বিতীয় পয়েন্ট হল এর মধ্যে কখনও কোনো কন্ট্রাডিকশন কেউ পাবে না কোনো ধরনের ইখতলাফ মধ্যে পাবে না ইসলামী আকৃতার তিন নম্বর যে পর্টি হচ্ছে সেটি হলো আলবাসা ইসলামের মৌলিক একটি বিষয় ইসলাম হচ্ছে মূলত মধ্যম পন্থার দিকে আমাদেরকে ডেকে গেছে ইসলামের বিধানগুলো এর মধ্যে কোনো ধরনের প্রান্তিকতা নেই এর মধ্যে কোনো ধরনের সীমালঙ্ঘন নেই বাড়াবাড়ি নেই অতিরিক্ত নেই অতিরঞ্জন নেই এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত ওকেলিকে যা আল নম্ম আল্লাহ সুবাহ তারা বলেছেন যে তোমাদেরকে উম্মাতে বসত করা হয়েছে তোমাদেরকে মধ্যমপন্থী করা হয়েছে তবে এখানে মধ্যমপন্থী বলতে মানে সকল ক্ষেত্রেই মধ্যম পন্থা অবলম্বন করতে হবে তাহলে ইসলাম আর কুফুরির মধ্যে মধ্যম পন্থা কোনটা হবে তা হইতে পারে না এমন কিছু নেই মানে যে সমস্ত ক্ষেত্রে ওস্তাতিয়ত মধ্যম পন্থা অবলম্বন করার সুযোগ আছে এফরাত এবং তাফরিতের মধ্যে কিন্তু হক এবং বাতিলের মধ্যে ওস্তাতিয়তের কোনো সুযোগ নেই সুযোগ নেই মানে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা দর্শকদের জন্য আবার রিপিট করছি সেটা হলো যদি সত্য এবং মিথ্যার মধ্যে হয় হক এবং বাতিলের মধ্যে হয় আপনার এই কথা মনে হলো আমরা সমাজে কিছু মানুষ এমনও পাচ্ছি যারা মনে করেন যে আমি মসজিদে গেলে সেখানে আল্লাহর দিন মেনে চলবো আর যখন আমি প্রশাসনে যাব তখন যেমন মঞ্চে তেমন নিয়ম তৈরি করে নিয়ে চলবো সেখানে দিনের নিয়ে গুরুত্ব দেওয়ার দরকার নেই যে এটাও তো মনে হয় বলা যেতে পারে এই ধরনের যে ইসলাম আর কুপুরের মাঝে মধ্যস্থা এই মধ্যস্থতার কথা এই জন্য এসেছে যে হ্যাঁ এটা হলো কিছু অংশে কুপুরীকে মেনে নেয়া কিছু অংশে ইসলামকে মেনে নেয়া মানে কিছুকে অস্বীকার করছো আর কিছুকে মেনে নিচ্ছ এমনটার কোন সুযোগ ইসলামের মধ্যে নেই কারণ ইসলাম আদৌ কোনো ব্যক্তি কোনো পোষণ করে নেয়া অথবা খণ্ডিত ইসলামকে চিন্তা করার কোনো সুযোগ নেই ইসলাম আংশিক কোনো বিষয় নয় ইসলাম পরিপূর্ণ সুতরাং ইসলামের কোনো একটা বিধানকে অস্বীকার করাই হচ্ছে ইসলামকে অস্বীকার করা তাই ইসলামের মৌলিক বিধানগুলোর মধ্যে একটা বিধানকে অস্বীকার করলেই সে কাফে হয়ে যাবে এই সমস্ত বিধানকে অস্বীকার করা বাধ্যতামূলক কারণ নেই তো এই জন্য আমি বলতেছিলাম এখানে অসাতিয়ত বলতে কিন্তু এই কথা বোঝার কোনো সুযোগ নেই যে মানে যেই সমস্ত ক্ষেত্রে অসাতিয়তের কোনো অবকাশ নেই যেগুলো হক এবং বাঁধুরির বিষয় যেগুলো সত্য মিথ্যার বিষয় সেগুলোতে কোনো অসতীয়ত নেই সেগুলোর মধ্যে হককেই অনুসরণ করতে হবে সেগুলোকে সত্যকেই অনুসরণ করতে হবে সেখানে সুননতকেই অনুসরণ করতে হবে না সুনত এবং বেদাতের মাঝখানে একটা স্টেজ তৈরি করলাম যেমন ইমান এবং কুফুরের মাঝখানে একটা মানে তৈরি করেছে ময়তা জেলারা মানে জেলে তুন বাইরের মানে জেলাতেই যখন তারা দেখল যে কবিরা গুনাকারীকে তাদের গবেষণা অনুযায়ী মুমিন বলা যায় না আবার দেখল যে মুমিন বলা যায় না মানে কাফের কিন্তু কাফের বলা যায় না যে কিরে তো ইমানের কোন অবস্থান হক এবং বাতিলের মধ্যে নেই যদি থাকে সেটা বিভ্রান্তি কিন্তু এটা খেয়াল রাখতো এটা প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ওই সমস্ত ক্ষেত্রে মধ্যম্বন কথা আলোচনা করা হয়েছে যেই সমস্ত ক্ষেত্রে সীমালঙ্ঘন রয়েছে এই সমস্ত ক্ষেত্রে অতিরিক্ত রয়েছে মানে যেখানে প্রান্তিকতার কোনো সুযোগ আছে দুই প্রান্ত রয়েছে সেখানে সসুল্লাহ সাল্লাহাম বসাতিয়েতের বিষয় জন্য আমাদেরকে তুলে ধরেছেন এবং সেখানেই আমরা বসাতিয়েতের বিষয়টা আলোচনা করব যেমন বাড়াবাড়ির ক্ষেত্রে একেবারে খামখেয়ালির ক্ষেত্রে হলু সুশাসনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা বা কারো ক্ষেত্রে সীমালঙ্ঘন করা আবার কারো ব্যাপারে একেবারেই তথ্য জ্ঞান করা অবজ্ঞা করা অবহেলা করা মানে এই দুইয়ের মাঝখানে ইসলাম মূলত মানে এই মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন ইসলামী আকিদার মৌলিক আরেকটা বৈশিষ্ট্য হলো তৌকিফি ইয়া মানে ওহি নির্ভর এই আকৃদার মধ্যে ওহি ছাড়া কোনো বক্তব্য ইসলামী আকিদা হিসেবে চালিয়ে দেওয়ার সুযোগ নেই মানে সেখানে রায় অথবা গবেষণা অথবা কারো আন্দাজ অনুমান কারো ধারণা ইত্যাদির উপর ভিত্তি করে মূলত ইসলামী আঁকিদার কোনো বক্তব্য সাব্যস্ত হবে না বরং ইসলামী আকৃদা হচ্ছে তৌকিফি ইয়া ওহি নির্ভর এর জন্য দলিল নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র এই মাছদারের বিষয়ে যদি কোনো কারণে এখতলাফ হয়ে যায় মত তৈরি হয়ে যায় তাহলে আমরা দেখব যে ইসলামী আকৃদার মধ্যে বিভ্রান্তি তৈরি হবে এই জন্য তাও কিফিয়া করা হয়েছে যাতে করে ওহি নির্ভর দলিলের ভিত্তিতে ইসলামী আকৃদার সাব্যস্ত করা যায় সেটি কোরআন খাদিসের মাধ্যমে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই সুসল্লাহসাল্লামকে আল্লাহাবুল যে সমস্ত বিধান দিয়েছেন আকিদার যে মৌলিক বিষয়গুলো রসুল সাল্লা জানিয়েছেন এগুলো ওহির মাধ্যমে জানানো হয়েছে এবং এখানে রসুল সাল্লা ইসলাম নিজস্ব কোনো ইস্তেহাত বা গবেষণা করে বলেছেন এ ধরনের কোনো বিষয় এখানে নেই এটি প্রমাণ করছে স্পষ্টভাবে এটি প্রতীয়মান হচ্ছে যেটি হচ্ছে মূলত ইসলামী আকিদার আরেকটি বিষয় পাঁচ নম্বর যে পয়েন্টটি সেটা হলো ইসলামী আকিদার মধ্যে মৌলিক আরেকটি বৈশিষ্ট্য হল ইসলামী আকিদা আদমুল ইসলামী আকিদার মধ্যে তাই সির রয়েছে ইসলামী মূলত মানুষের জন্য সহজ তোর করা হয়েছে আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়গুলি শুনছিলেন উপলব্ধি করছিলেন আমরা ছোট্ট একটু বিরতির দিকে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসবো আশা করি সকলের ধৈর্য সহকারে অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি আসাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ समग्र जीवन के सफल और सुंदर करो सोन्नाथ वास्तवय देख से मंगलवार रत साढ़े आठ टे पुन सम्प्रचार सकाल सात टी आल्लासंतु জানবো মানুষ তো আদম সন্তান বিন আব্দালাম ডুল্লাহ জাহাঙ্গীর হুসেনের দিক দিবা রয়েছে জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বইয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার সুপ্রিয় দর্শক শ্রোতা ছোট্ট বিরতির পর আবার আমরা ফিরে এসেছি আপনাদের মাঝে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মহাতারামকে জিজ্ঞাসার মাধ্যমে জানছিলাম বিষয়টি ছিল ইসলামী আকিদার অন্যতম যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি যে মহাতারাম পঞ্চম যে বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে একটাই ইসির ইসলাম মূলত এটাকে লক্ষ্য রেখেছে ইসলামী আকিদার মধ্যে কোনো কাঠিন্য নেই আমরা দেখব যে মানব বা মানুষের মন ঘরা দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে যে সমস্ত আকিদা এই পৃথিবীতে আজকে প্রচার প্রসার লাভ করেছে এগুলোর মধ্যে যথেষ্ট কাঠিন্য রয়েছে দেখা যায় কেউ আল্লাহ রাব্বুল আলমীর নৈকট্য লাভ করার জন্য নফসকে শাস্তি দিতে দিতে না খেয়ে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে ইত্যাদি করে একেবারে মুখাল হয়ে যাচ্ছে তিনি বলতেছেন নফসের জন্য রিয়াদা করতেছেন না অথচ আল্লাহ মানুষ তারা আমাদেরকে রিয়াদা শিক্ষা দেন নেই আজকে তো নির্দেশ দিয়েছেন কিন্তু এই পদ্ধতির কথা বলেন নাই যে তুমি নিজেকে একেবারে ধ্বংস করে দাও আর রসলাল সাল্লাম ইসলাম তাদেরকে তো নব করেছেন আয়না বুখারি রেবাতের মধ্যে এসেছে রাসলাহের সাত করে যে আমি তোমাদের মধ্যে সব ছে তাকুয়া সম্পন্ন ব্যক্তি রসুল্লাহ আসলাম এটা বলেছেন এখন তাকুয়ার ব্যাপারে রসুলসাল্লাম একথা বলার পরে তিনি বলেছেন যে এমন ইনামা আনা তা আমি বিয়ে করেছি বৈর্যবাদকে নিজেদের জন্য বাধ্যতামূলক করে নিয়েছে আপনি দেখবেন খ্রিস্টান পো পাদ্রি যারা আছে ফাদার যারা আছে তারা নিজেদের জন্য বৈগ্যবাদকে এমনভাবে ফরজ করে নিয়েছে তারা বিবাহ করবে না কিন্তু হিডেনলি গোপনে গোপনে তারা মানে যে সমস্ত টেন্ডেন্সি আছে সেগুলো পূরণ করার এটা তাদের জন্য কোনো সমস্যা নেই অথচ তাদেরকে এই আরাম নিজেদের উপর করার কোনো দরকার ছিল না আত্মশুদ্ধির মধ্যে এটা পড়ে না রাসুলসল্লাহ উলিস ইসলাম জানিয়ে দিয়েছেন আর নেহা হিনসুনাতি আনসুন্নতি ফালিননি হাদিসের মধ্যে রাসুল ইসলাম বলেছেন যে এটা আমার সুনাতি এটা রীতি ওই বাবা থেকেই এই বাবা এসেছে এই বাবার ফেতনা তো খুব কঠিন ফেতনা বরং তারা তাদের বাবাকে যতটুকু মনে করে বরং মুসলিমরা তাদের বাবাকে যেন তার চেয়ে আরো বেশি ঊর্ধ্ব পর্যায়ে নিয়ে চলে গেছে বলেছেন সেটা হলো আমরা বলেছি যে প্রভাবিত হই আমরা পরিবেশ থেকে প্রভাবিত হই বিভিন্ন দিক থেকে আমরা প্রভাবিত হই সেই প্রভাবের আমাদের মধ্যে একটা অংশ হচ্ছে যে আমরা দেখেছি যে যাদেরকে খ্রিস্টান দৃষ্টিভঙ্গিতে মানে খ্রিস্টান ধর্মের দৃষ্টিভঙ্গিতে যাদেরকে পোফ অথবা বাবা অথবা ফাদার অথবা অন্যান্য শব্দ ব্যবহার করেছে বাদরি এরা মূলত নিজেদের ধর্ম নিজেদের ব্যক্তিগত হাতিয়ার হিসেবে নিয়ে গেছে। ফলে তারা দুইটা কাজ করে একটা কাজ হচ্ছে লোকেরা যদি তাদেরকে টাকা দেয় তাদেরকে সুকুকুল মা ফেরা সুকুকুল গোফ্রান ক্ষমার চেক লেখে দেয় এবং আপনি আশ্চর্য হবেন নিশ্চয় যে আমাদের দেশে এখন এই ধরনের বিষয় চালু ব্যক্তিকে দাফন করার জন্য তোমাদের পূর্ববর্তীতে তোমরা অনুসরণ করবে রসুল বলেছেন হাজু আল কোদ্দা তিবিল প্রত্যেকটা পদাঙ্ক দেখে দেখে যত দপ দেখার সময় যদি তারা কোনো মানে গুইসাপের গর্তে ঢুকে তোমরাও সেখানে ঢুকার চেষ্টা কর। মানে তাদের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি কাজকে তোমরা অনুসরণ করবে তাই হচ্ছে সেখানে তারা মানে লোকদেরকে ক্ষমার মানে ঘোষণা দিয়ে দিচ্ছে আদৌ তাদের কাছে ক্ষমার কিছুই নেই কে তাদেরকে এই দায়িত্বে দিয়েছে এটাই বিভ্রান্তি ঠিক এই দায়িত্ব একদল লোক আমাদের মধ্য থেকেও তারা নিজেদের দায়িত্ব হিসেবে গ্রহণ করে দিয়েছে তারা মনে করতেছে যে আমরা আল্লাহর কাছে আপনাদের বিষয়টি বুঝবো আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা আমাদের সাথে নেগোশিয়েট করবেন আমাদেরকে সন্তুষ্ট রাখবেন আমাদেরকে দেবেন আমরা দরবার খুলে বসেছি আমরা দরবারে এগুলো করব আর আপনারা এসে আমাদেরকে সন্তুষ্ট করবেন আমি অত্যন্ত বিনয়ের সাথে এই সমস্ত বাইদেরকে বলতে চাই হয়তো তাদের জ্ঞানের অভাবের কারণেই মনে হয় এই কাজগুলো করছেন আমি এটা ধারণা করি যে সত্যিকার যদি জ্ঞান থাকে তাহলে তো তিনি এই কাজ করার কথা না মানে জ্ঞান মানুষদেরকে মূলত একটি নোংরা কাজ করতে একটি অশালীন কাজ করতে একটি গর্হিত কাজ করতে একটি কাজে যেখানে আপনার কোনো অধিকার নেই সেইটাকে চর্চা করতে জ্ঞান অবশ্যই বাধা দেবে এটাই স্বাভাবিক কথা কিন্তু এই কাজগুলো তারা কিভাবে করতে পারে সত্যি কথা হচ্ছে তাদের ওই জ্ঞানের আসলে অভাব রয়েছে এই জন্য আমি ওই সমস্ত ভাইদের কাছে বিনয়ের সাথে বলব যে এগুলো আপনাদের অধিকারের বাইরে এগুলোর সাথে আপনাদের সামান্যতম কোনো সম্পর্ক নেই আপনারা এগুলো কেন করছেন বরং এগুলো থেকে আপনার নিজেদেরকে মুক্ত রেখে আপনাদের যতটুকু আমাদের আসে ততটুকু করুন যারা এখন হয়তো পৃথিবীতে বেঁচে নেই মারা আগেছেন হয়তো জীবদ্দশায় ভালো মানুষ ছিলেন কিন্তু মানুষ তাদের এখন কবরগুলিকে এমন একটা স্থাপনা তৈরি করে সেটা এই বাবার অমুক বাবা তমুক বাবা এমনকি ল্যাংটা বাবা এই ধরনের মূল কথার মধ্যে যদি আমরা যাই তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে এগুলো আল্লাহ সুবাহ যে বৈশিষ্ট্য গুলো যেগুলো একমাত্র আল্লাহ রব্বুল আলমীর জন্য সম্প্রস্ত করতে হবে কোনো মানুষের জন্য সাব্যস্ত করার কারো কোনো ক্ষমতা নেই সেই বৈশিষ্ট্যগুলো আমরা দাবি করতেছি এটি যদি কোনো ব্যক্তি দাবি করে আমি ক্ষমা করতে পারি অথবা তোমাদেরকে না বরং সে তাগুত। যেহেতু আল্লাহ সুহানা বারবার কোরআন মধ্যে বলেছেন আল্লাহ রাবুল ছাড়া কে আছে কোনো গুনাক্ষমা করার অধিকার তো একমাত্র আল্লাহ রবুলা আলমিনের এখন কেউ যদি দাবি করে না আমি গুনাকমা করতে পারি আবার আল্লাহ সুবাহিনের জন্য আমার মান্তাদের জন্য আমি এমন জিনিস তৈরি করে রেখেছি যেটি কোনো চোখ দেখে নাই কোনো কন্যা শুনে নাই এবং কোনো অন্তরের মধ্যে যেটা আদৌ কোনো চিন্তা আসে এত বিশাল সৌন্দর্যপূর্ণ মনোরম মানে জান্নাত তৈরি করে রেখেছে তাদের জন্য আর সেই জান্নাতকে ঘরে বসে বসে বিক্রি করে দিচ্ছে এটি প্লট বিক্রির মতো মানে ব্যবসায়ীদের প্লট বিক্রির মতো দেখা জান্নাত বিক্রি করে দিচ্ছে এই অধিকার তাদেরকে কে দিয়েছে যদি কেউ এই অধিকারের দাবি করে থাকে সে আল্লাহ রব্লুল আলমিনের সাথে নিজের ক্ষমতা সাব্যস্ত করলো সে মনে করলো যে আল্লাহ তালা অমুখাপেক্ষী নন বরং তিনি আমার মুখাপেক্ষি আমি যা করি সেটাকে আল্লাহর রব্বুল আলমিন সমর্থন দেবেন এবং আল্লাহর সাথে সে মূলত শরিক হয়ে গেল আল্লাহ রাবুল্লাম নিজে একটু পার্থ সাব্যস্ত গেল এটি কোনো অবস্থায় যায় নেই আমি যে পয়েন্টে আলোচনা করতেছিলাম যে সেটি হচ্ছে এক্ষেত্রে খ্রিস্টান যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির মানে তারা দেখা গিয়েছে যে তারা একটা কাজ করতেছে সেটা লোকদেরকে ক্ষমা করে যাওয়ার একটা কাজ করতেছে দ্বিতীয় তারা যেহেতু প্রবৃত্তির অনুসারী তাদের প্রবৃত্তি দিয়ে মানুষদেরকে বিভিন্ন শরীয়তা আবিষ্কার করে দিয়েছে হাজার রকমের জিকির হাজার রকমের ওজিফা হাজার রকমের অরাধ ইত্যাদি যেগুলো রসুল্লাহ আল্লাহ আদিসের মাধ্যমে আমাদেরকে জানান নেই আদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি একজন দর্শককে এটা জানতে হবে যে রসুল সাল্লা সাল্লাম যে বলেন নাই করতে বলেন নাই রসুল্লাহ সূন্যা যে সাব্যস্ত হয় সেটা আমরা কীভাবে করতে পারি এটা একটু বিবেচনা করা দরকার এটাকে সত্যিকারভাবে বিবেচনা করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যারা আজকে বলতেছে না এটা আপনি করলে স্বভাব হবে এমন এমন এ তারা আবিষ্কার করেছে এমন এমন জিকির তারা আবিষ্কার করেছে এক জিকির বললেই আপনি কয়েকবার জাননাতে প্রবেশ করে যাবেন ও আপনারা দুরিয়ার করে কাজ করার দরকার নেই আল্লাহ রয়েদকে উপেক্ষা করে রাসুল সাল সুন্নাকে উপেক্ষা করে মানে শিরকের শেষ চলে গিয়ে সে করলে সে জান্নাতে কয়েকবার প্রবেশ করে যাবে এটা আদৌ চিন্তা করা যায় না বরং এর মাধ্যমে তারা আসলে প্রতারণার কাজ করতেছে তাই আপনি যে বলতেছিলেন যে এই যে সিস্টেমটা এটাকে আরো যদি বলা হয় বাবা বৈয় এই যে বাবা সাদার যে সিস্টেম রয়েছে এমন এটি খুব কম পুজিতেই খুব বড় বড় মানে ফলদায়ক একটি ব্যবসায় ব্যবসায় মতো এবং এই কাজটুকু যারা করছেন তাদের কাছে এই কাজগুলি যারা করছে সেটা একটা বিষয় আমার মনে হয় এই কাজগুলির প্রতি উৎসাহ দেওয়ার একটি বড় মাধ্যম কবরকে কেন্দ্র করে যে স্থাপনা তৈরি করা হয় কবরের মধ্যে বিশাল বিশাল গম্বুজ এগুলো নির্মাণ করা কে রসুল ইসলাম সতর্ক করেছেন এবং নিষেধ করেছেন কঠিন ভাবে রসুল নিষেধ করেছেন রসুলসল্লা কবরের উপর সুদ নির্মাণ করতে নিষেধ করেছেন বৃত্তিপ্রস্তর নির্মাণ করতে নিষেধ করেছেন কবরে লিখতে নিষেধ করেছেন কবর বসে নিষেধ করেছেন কবরের দিকে মুখ করে রসুলসাল্লা সাল্লাম কোন ছলা তাদের করতে নিষেধ করেছেন হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে সাব্যস্ত হয়েছে আর তরফ থেকে সৈম মুসলামের ওদের যদি কোনো কবর তাহলে সমান করে কারণ কবরের এই ছিদ্রটি দিয়েই মূলত মুসলিম উম্মার মধ্যে তৌহিদের পরিপন্থী শিরটুকু এসেছে আপনি জানেন অবশ্যই যে পৃথিবীর সর্বপ্রথম শির্কের ছিদ্র হচ্ছে এটাই এরপরটি নুহামের আবির্ভাব ঘটেছে এবং পরিহার করতে হবে নমস্ত ধন্যবাদ আপনাকে আপনি অনেক সুন্দর আমাদের অনেক বিষয়গুলিকে স্পষ্ট করে দিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আসলে অত্যন্ত মনোমুগ্ধকর সাক্ষাৎ শুনছিলাম আমরা আশা করছি আপনার বিষয়গুলি কিছুটা হলেও সুন্দরভাবে উপলব্ধি করার সুযোগ পেয়েছেন বিষয়টিকে আরো চিন্তা করবেন এবং মানুষের জীবনে কোনটি ভালো কোনটি খারাপ বুঝে নিয়ে আমরা ভালোর পথে অগ্রসর হব খারাপ থেকে বিরত থাকার চেষ্টা করবো আল্লাহ সুবাহ আমাদের সকলকে সে তো অভিযান করুন আসসালামাইকুমুল্লাহ সাাাাা